আনাজ রদে আলাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন ওহুদের যুদ্ধে সাহাবিগন নবী সাল্লাহ আলাইসাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন আমি দেখলাম আইশাহ বিনতে আবু ও উম্মু সুল্লাইম রাজি আলাহু তালাহা তাদের আঁচল এতটুকু উঠিয়ে নিয়েছেন যে আমি তাদের উভয় পায়ের গহনা দেখছিলাম তারা উভয়েই মশক পিঠে বয়ে সাহাবিদের মুখে পানি ঢেলে দিচ্ছিলেন আবার ফিরে গিয়ে মশক ভর্তি করে নিয়ে এসে সাহাবিদের মুখে পানি ঢেলে দিচ্ছিলেন